হরে কৃষ্ণ অনেক ধন্যবাদ পেয়েছেন শ্লোক অর্থ প্রকাশ করেছেন এবং আমিও সর্বপ্রথমে আবহাওয়া অর্থ কি তিনি বলছেন আমি গুরুর আমি আমার সম্বন্ধে বলেন যে আমি গুরু রূপে গেলাম এবং আমি শ্লোক বলছি সেটা না গুরু হতে পারে কি আমাদের হরমগুরু দেই। শুধু ভক্তি শ্রীধান ঠাকুর বলেছেন যে ব্যক্তি নিজেকে গুরু মনে করে সেই গুরু নয় তবু প্রথম উকার ওই শব্দ থেকে প্রথম উকার খেটে হয় তো সেই গরুর মত এবং ভক্তি শ্রী শাস ঠাকুর আর কি যে যদি একজন বৈষ্ণব যদি গুরু হয় তো অবৈষ্ণব হয়ে বৈষ্ণবের পরিচয় কি দাস এবং গুরুর পরিচয় কি যক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু কেউ যদি মনে কর আমি প্রভু তো বৈশব হতে পারে না তো বৈশব গুরু হতে পারে না কিন্তু মহাপ্রভুর আদেশ আছে যারে যাই কর তারে কহ উপদেশ আমার তো সকালের জন্য আদেশ আছে ভগবানের দাস আগে আসুন বসন সবাই বসতে পারেন চাচা আপনি তো আগে আসুন বসন। অনেকে বসার জায়গা দেন তো বৈশবানের দাস কিন্তু ভগবানের আদেশ আছে তার সম্বন্ধে অনেক শিক্ষা দিতে তো গুরুর ভাব হতো হবে যে আমি দাস আরো বলে যে আমি আমার প্রভু আছে এবং পরম প্রভু এইসব ভক্ত আমার কাছে পাঠালেন আমাকে শিক্ষা দিতে সেই তার দৈন্য ভাব বৈষ্ণদের জন্য এই দৈনতা সেটা মুখ্য লক্ষণ আছে এবং সেটা সনাতন ধর্ম এই সমারোহ সনাথন দু আছে সনাতন ধর্ম সম্মেলন তো ধর্ম কি এই রুতার ধর্ম শব্দ কি দৃষ্টি ধর্ম কী ধারণা সাক্ষাৎ ভগবান আইন এই সম্বন্ধে ভাগবত জানতে আইন মনে চারে আগে তো আমি হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এইসব শুনি কিন্তু প্রকৃত পক্ষে সবাই ভগবানের দাস আলাদা সব জীব তো পরম সত্য পরম পুরুষ জ্ঞান পরমাত্মি আছে জীবের ভাব সেজন্য আমরা প্রকেত এইভাবে বলতে পারি না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম কারণ ভগবান এক মধ্যে সম্বন্ধ যা আছে সেটা তো সনাতন ধর্ম কি আছে ভগবান এবং গিরের মধ্যে সম্বন্ধ যা আছে সেটা সনাতন ধর্ম এবং অনুবাসায় আচ্ছা তো আর রু বলেন গৌপী ধারত দাস দাসানু দাস আসলে আমরা যদি মনে করি আমি ভবনে দাস তো সেটা ঠিক কিন্তু মহান আছে আমাদের কি অধিকার আছে এবং যা শানু দাসানু দাসানু দাসনু দাস ভগবান স্বয়ং বলছেন ঋ্রীনাথ ভগবতের একাদশে পূজি বর্ণনে শ্রীকৃষ্ণ বলছেন যে আমার শির হইতে আরো মহত্বপূর্ণ আছে আমার ভক্তদের শির এ ভগবান মহাদেব বলেছে আমরা জগতে অনেক রকম পুজো বিধিনি দেখি কেউ কেউ আমার পুজো করে চাট চাট যাওয়ার কারণ শক্তি উপাসনা করেন দুর্গা থালী পার্বতী দেবী আন্না শক্তি উপাস এইরকম উপাসনা সুবের ভক্ত সাইবা বলে এই এইরকম বৈষ্ণব আছে বিষ্ণু আজকে দেবীটা একটি বৈষ্ণব যারা বিষ্ণু উপাসনা করে তারা বৈষ্ণব এবং জানপাত আছে যারা জানিয়ে পুজো করে সৌর সূর্য পুজো করে তো পাঁচ দিয়ে খুব দুঃখী মান সকম আর আদার মধ্যে সৃষ্ঠ ছিল তো ভগবান মহাদেব বলেছেন যে আরাধনানম সারদেশম বিষ্ণুর আরাধনাম ভরম তিনি বলেছেন যে সমস্ত প্রকার আরাধনার মধ্যে বিষ্ণু উপাসনার সহিষ্ঠ আছে কারণ সকল দেবতার মধ্যে বিষ্ণুর সহিষ্ঠ আছে বুঝতে হবে যে ভগবান দেবতা মত নাম ইনি দেবদেব নিজায় অর্জুন কৃষ্ণকে দেবদেব জগৎ পৃথিবী এই দুই নামে শ্রীকৃষ্ণকে সম্বোধন করে দেবদেব দেব মনে দিব্য প্রতিভা সম্পন্ন যারা সাধারণ পৃথিবী নিবাসের থেকে আরাধিত হয় তারা দেবব যিনি দেবতা থেকে আরাধিত হয় তিনি দেব দেববন তিনি কৃষ্ণ জগৎপতি জগন্নাথ তো ইন্দ্রদেব হচ্ছেন সরপতি কিন্তু ইন্দ্র স্থিতি সোনাত না আমি যদি দেব দেবী পুজো করি তা থেকে আমরা কিছু অস্থায়ী ফল লাভ করতে পারি কিন্তু আমরা যদি লাভ করতে পারি ইন্দ্র চন্দ্র আদি দেবতা গণ তার স্থিতি অস্থায়ী আছে কিন্তু এই কি পরম পুরুষ ভগবান বিষ্ণু তারপর স্থায়ী আছি সনাতন আছি সেই জন্য সনাতন ধর্ম হচ্ছে পরম পুরুষের সেবাকর সেটা আমাদের সনাতন ধর্ম অস্থায়ী ভাবে আমরা পূজা করতে পারি কিন্তু তার থেকে আমি সূর্য অস্থায়ী ফল করতে পারি কৃষ্ণের আরাধনা করি তাহলে আমরা সনাতন ফল লাভ করতে পারি সেই আছে ভগবানের ধানে যাওয়া এবং সেখানে চিরকাল অপথিত ভাবে শ্রীকৃষ্ণের প্রেম মায়ী সেবা করা আমরা যদি দেব দেবী পূজা করি তাহলে আমরা দেবলোক যেতে পারি কিন্তু আমরা যদি কৃষ্ণের সেবা করি তাহলে আমরা কলক ধ যাব সেখান থেকে আর তৈরি আসা হবে না কারণ সেটা আমাদের সনাতন ধাম ভগবানের সনাতন ধাম এবং সেজী চরম গৌচী বিশেষমে বিষ্ণুআ বিষ্ণু উসন এবং ভগব সদ্ভক্ত পূজা ভবি মনে আমার পুজো করে থেকে আমার ভক্তদের পুজো করা আরো উত্তম আছে এবং ভগবান মহাদেব একই কথা বলো যে স্নাত দেবী তিয়ান তো বিষ্ণু আধার থেকে বিষ্ণুর প্রিয় ভক্তদের পুজো করে আরো ভালো কিভাবে সম্ভব হয় বিষ্ণু হচ্ছেন ভগবান সার্বোপরি সর্বরাধ্য সার্বশ্রেষ্ঠ সার্বশক্তিমান এবং ভগবানের দাসি জীব তো জীবের উপাসনা কি করে আশ্রয় ভগবান পরমপুরুষে আরাধনা করা থেকে কিভাবে সম্ভব কারণ সেটা ভগবানের ইচ্ছা ভগবান স্বয়ং মনে করেন যে আমার থেকে আমার ভক্তরা উদ্ধ ভক্ত উদ্ধ কথ বলছেন যে হে উদ্ধ আমি তোমকে খুব প্রেম করো না তথা মে প্রিয়তম আত্ম না শঙ্খ নঙ্কর্শন না শ্রেয় নাই ভ ভগবান কৃষ্ণ উদ্ধার হে উদ্ধার সং না যে বহ্ম ভগবায় না দি থেকে উৎপন্ন হয় ভগব সন্তান তো ভগবানের খুবই প্রিয় না তো ব্রহ্মাজী ভগবানের প্রিয় আছে শঙ্কর মহাদেব ভগবান শিব তিনিও ভগবানের খুব প্রিয় এবং শঙ্কর সন্ত তিনি অবশ্যই অত্যন্ত প্রিয় আছে এবং লক্ষ্মী দেগবানের পত্নী তো ভগবানের প্রিয়া আছে না তো সব মানুষ নিজের স্ত্রী তো প্রিয়া আছে না আছে কিনা আশা করি তো সেটা সব ভাবিক যে স্বামী তো স্ত্রীকে ভালোবাসে এবং স্ত্রী তো স্বামীকে প্রেম করে তো ভগবান উধবকে বলেছেন যে এই সমস্ত ভক্ত আমার প্রিয় আছেন কিন্তু উধব এবং আমি নিজেকে প্রেম করি এই সমস্ত জগতে লোক তো কৃষ্ণকে প্রেম করে এবং কৃষ্ণ তো নিজেকে প্রেম করে কিন্তু কৃষ্ণ বলেছেন যে তুমি আমার সবচেয়ে প্রিয় উদ তোমার ভক্তি আমার জন্য আছে যে আমি আরো কৃষ্ণা মুভাষমুন কৃষ্ণের ভক্ত অঙ্গ মহারাজ চরণে খুব বড় অপরাধ করেছে এবং তার ফলে বৈশব অপরাধের ফলে তো দুর্ভাষণ ভগবানের সুদাসন গেছে। এবং মহাদেব থেকে লক্ষ প্রার্থনা করে মহাদেব বলেছেন যে আমি সময় ব্রহ্মার থেকে লক্ষা প্রার্থনা করেন ব্রহ্মাজি বলেন লক্ষ্য তো রাষ্ট্রী ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করেন যে আপনার নিজে অস্ত্র সুদর্শন চক্র আমার পিছনে পেছনে আসছে আমাকে ভাড়ায় দিতে তো আমাকে লক্ষ্য এই মহান ভয় থেকে এবং ভগবান বিষ্ণুও বলেছেন যে নিজের আদেশা এই এইভাবে বাগানে আসে না আপনাকে লক্ষ্য করতেন কারণ আমার হৃদয় আমার থেকে অভিন্ন আছে আপনি আমার ভক্তের চরণ অপরাধ করেছে বলেছেন যে ওই সাধুগণ আমার হৃদয় এই এবং সাধুদের হৃদয় আমি আছি মনে ওই সাধুরা সব সময় আমার হৃদয়ে অবস্থান করে এবং আমি সবসময় সাধু দেয় থাকি কারণ সাধু মনে ভক্ত কারণ ভক্তরা আমার থেকে আর কিছুই জানে না আমার চারা আর কিছু জানে না এবং আমিও আমার ভক্তদের চারা আরো কিছুই জানেনা তো ভগবান কৃষ্ণ তো রাশেমণিকে পরামর্শ করতেন তো তুমি যাও এবং মহারাজ অঙ্গরিসের ছড়ে যার কাছে তার প্রার্থনা করো ক্ষমা জানা মহারাজ যদি আসে সে ক্ষমা করবেন তো আমি অবশ্যই ক্ষমা করব তো এই হচ্ছে ভগবান এবং ভক্তদের মধ্যে এবং এই হচ্ছে সনাতন ধর্ম এই হচ্ছে মহাপ্রভু শিক্ষা বৈশিষ্ট্য অনেক লোকেরা মনে করে যে ইস্কোন নাম কর হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরি রাম হরি রাম রাম রাম হরি হরি এবং সাদা চা পালন কর বিশেষ করে আমি সাহা বর্জন করিগারেট ইত্যাদি সমস্ত বর্জন করাম করতে সেটা ঠিক সেটা আমাদের প্রচার কিন্তু সেটা আমাদের চরম উদ্দেশ্য শুধু শাকাহারে হতে এবং নাম বলতো তো নিরামিষ ভোজি হওয়া তো সেটা আমাদের চরম উদ্দেশ্য না কারণ দানর শাকাহারে আছে আমাদের মানে আমাদের যদি সাদা চা না করে তাহলে আমরা আসল উদ্দেশ্য মানব জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ প্রেম প্রাপ্তি অনেক দূরে থাকবে আমরা যদি জীব হিংসা করি তাহলে প্রেম প্রাপ্তি তো সম্ভব হবে না কিন্তু হবে যে শুধু সাদা ছাড়ি হাওয়া সেটা নয় আমার একটা চা হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি সেটা কি করে সম্ভব হয় প্রথম সোপান হচ্ছে তো অসাদা চা বর্জন করতে কিন্তু সাধনা দ্বারা ধীরে ধীরে কি হবে অনার্থী বুচি অনার্থ অনার্থ মনে শুধু হামেশা হা বর্জন করে না তো অনার্থ মনে হৃদয় তিন গুণ মনে সত্য রজ্জম এই তিন গুণা ভাব থেকে হতে এবং এইভাবে নিয়ম হৃদয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্তি এই কৃষ্ণ প্রেম কি কি জিনিস প্রেমে সম্ভব শব্দ আমরা অনেকবার শুনি সেটা জীবে আসব ধর্ম প্রেম আছে সেবা আপনারা কি সারা পৃথিবীতে সারি তো আছে এবং বিশেষ করে ওই হিন্দুরা ইস্কমকে ভালো লাগে মানে আপনারা কি ভালো লাগে আমাদের প্রচার ভালো লাগে কিনা মহিলারা রেখে আপনারা ভালো লাগে সেটা ভালো আমি ভালো লাগছি যে আপনারা ভালো লাগে কেন ভালো লাগে কি হরিনা ভালো লাগে চিলাক ধারান সবকিছু ভালো লাগে সেটা ভালো কিন্তু বুঝতে হবে যে ভক্তি কি জিনিস যাতে আমরা ভালো লাগবে সেটা যাতে আমাদের সমস্ত কার্য থেকে ভগবান আমাদের সেই বা ভালো লাগবে সেটি ভাবতে বুঝলেন আমি যদি মনে হয় ও কেটারানি খুব ভালো লাগি সেই তো ভালো কিন্তু বুঝতে হবে যে খেতন ভগবান ভগবানের উপাসনা এবং কেতান করার উচিত যাতে ভগবান প্রসন্ন হইবে আমি যদি মনে করি আমি কেতান করি ওই সুর চাও ও খুব ভালো আছে আমি খুব ভালো লাগে ওই কেতন গান এই চোখ মজুর আছে খুব ভালো লাগে সেটা আমাদের মনোরঞ্জন হবে সেছে খেতে হবে নাকে দাঁড়া খেতে মুখে দাঁড় হয় না এবং আমি ভাবছি মুখে দাঁড়া হয় না হৃদয় হৃদয় থেকে হৃদয় থেকে হয় াম হরি রাম রাম রাম হরি এর তো কি আমি আপনার গাছ কিন্তু আপনার সেবা আমি যুদ্ধ হয় নিজের দোষের ফলে আমি সঙ্গে চিন্তায় শ্রী কৃষ্ণ আমি আপনার নৃত্য কিংক আছি কিন্তু আপনার সেবার ছেড়ে এই বায়ানে ষম বাবা সাগরে আসলাম এবং নানা রকম কষ্ট পাচ্ছি জন্ম জন্মন্ত হরিগুরু এবং বৈশাখের কৃপার দ্বারা আমার স্পষ্ট প্রতি শুদ্ধ বুদ্ধি জানা ছিল এবং আমি বুঝতে পারছি যেই আমি ভোক্তা নয় আমি আপনার দাস এই জন্য আমি প্রার্থনা করছি হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি রাম হরি রাম রাম রাম হরি হরে এই কৃষ্ণ আপনি আমাদের প্রিয় এটা কণ্ঠ পর্যন্ত আমি ভাবছিলাম যেই আমার দেশ আমার প্রিয় আমার শরীর আমার প্রিয় আমার বাড়ি আমার প্রিয় আমার খুকুর আমার প্রিয় আমার পরিবার কিন্তু এই কারণে আমি বুঝতে পারছি যে শ্রী কৃষ্ণ তো আপনি আমার সমস্ত পাপ এবং অপরাধ ক্ষমা ঘরে আমাকে আপনা। সেবাই নিযুক্ত করুন এই হচ্ছে কেতনের আর্থ এই ভাব থেকে আমি যদি কেতন করি তাহলে অনায়াসে শীঘ্রই আমরা কেতনের চরম পর্থাৎ কৃষ্ণপ্রেম ভক্তি লাভ করতে পারি কিন্তু আমরা মনে করি যে কেতন হচ্ছে একরকম ধার্মিক মনোরঞ্জন তাহলে বহু জন্ম করে যদি সব কেতন থাকু না পাই কৃষ্ণ পদে প্রেম হয় অপরাধ যুক্ত থাকতে ক্ষেতন থেকে পও কি হয় প্রেম নয় পপরাধে প হয় দুর্গতি সদ্গতি নয় তো ইস্কনের প্রচা শুধু সাদা চারি সম্পূর্ণ হরি সেবা করি ভক্ত সেবা কর তো এই আমাদের প্রচার তো আপনারা দয়া করে এই কথা বুঝতে চেষ্টা করুন যে কি হচ্ছে আমি এর সম্বন্ধে আর একটু বলছি যে আমরা এই জড় জগতে আছি কেন আমাদের দেশ আছে যে আমরা নিজেকে ভোক্তা উপভোগী জানাতে চাচ্ছি ভোগী আমি ভগবান আমি ভোগী তো এই ভাব এই মনোভাব সম্পন্ন হলে আমাদের জড় জগতে নিবাস করতে হয় তো ভক্তি হইতে কি ভক্তি মানে শুধু এই কথা স্বীকার করতে হয় আমি ঈশ্বর নয় আমি ঈশ্বরের দাস এবং আমি ভোগী নয় আমি ভগবানের দাস ভোক্তা এবং সবকিছু যা আমি করি তা প্রসন্নতা করার জন্য করা উচিত কিন্তু কি হচ্ছে আমরা জন্ম সব সবকিছুই করেন নিজে উল্াসের জন্য নিজে ভোগের জন্য সেই জন্য আমরা ধর্মা ধর্ম পালন করি নিজের সুখের জন্য কারণ আমার মনোভাব সেই রকম আছে সবকিছু যা আমরা করি তো নিজের সুখের জন্য করে তো ধর্ম ক্ষেত্রে আসলেও আমরা ধর্মা পালন করি নিজে সুখের জন্য করলে ও আমরা নিজের সুখের জন্য করি আমরা মনে করি যে খুব ভালো সংগীত হয় এবং তার থেকে পুণ্য হয় তো এর শব্দ আমরা খুব ভালো লাগে এবং এর থেকে আমাদের কল্যাণ হবে আমাদের উপকার হবে এই বাদে যা যদি আমরা মনে করি তাহলে আমাদের কিছু খরিক মনোরঞ্জন হতে পারে কিন্তু কৃষ্ণপ্রেম ভক্তি সেটা হবে না তো কেটন হচ্ছে উপাসনা বুঝতে হবে যে আমরা উপাস কৃষ্ণের কৃষ্ণের প্রীতির জন্য খরিক সনাতন ধর্ম কি সনাতন ধর্ম হচ্ছে এই বুঝতে হবে এই কৃষ্ণ হচ্ছেন কবু অমৃত এবং এই বিশ্বাসের সাথে হরের জন্ম যা সন্তুষ্ট উচিত এই তো সনাথন ধর্ম বিশেষ করে এই নামে দ্বারা হরিথন भगवान ভগবান সন্তুষ্ট হন সে জন্ম আমি হরেণ নামে নাম হচ্ছে কম্পানিগঞ্জ কোন কোম্পানি কিভাবে নাম রাখা হল এই গ্রামে হ্যাঁ মাুর গ্রাম মাধুর গ্রাম আমি শুনলাম যে আমার কৃষ্ণের কোম্পানি মতো এটা কি মধুর মধুর গ্রাম এখানে আমরা না ভক্তিতে কিন্তু আগে সারে আপনার আপনার সখ অঙ্গার বেক হবে না প্রণাম হবে আমরা ভক্তি অঙ্গ পালন করি চৌশী ভঙ্গ পালন করে থেকে আমা মতো অশিক্ষিত সবাই তো পূর্ণ হতে পারে ভক্তি দ্বার পূর্ণ লাভ করতে পারে তো এই গ্রামের নাম মধবুর নাম হাওড়েছে সবাই যদি ভক্তি করবেন তো ভক্তি এর মুখ্য লক্ষণ হচ্ছে মধুর সকলে মধুর স্বভাব হাওড়েছে ভক্তি দ্বারা আপনারা সবাই মধবুর আছেন এবং আমি খুবই খুশিতে আছি আমি খুবই অসুন্দর অমধুর আপনাদের সকল বৈষ্ণব ছড়ানে এই প্রার্থনা করছি যে না আপনাদের আশীর্বাদের দ্বারা আমিও এই দিনে শিষ মহাপ্রভু মধুর প্রেম ধর্ম সম্বন্ধে কিছু জানতে পারি এবং মহাপ্রভুর এবং মহাপ্রভুর ভক্তদের দ্বারা আমিও অনাদিকারী হলেও মহাপ্রভুর প্রেম ধর্মে ভাগ দেখতে পারে হরে কৃষ্ণ তো আশা করি কিছুদিন পরে কেউ এই হবে কারণ সবাই ভক্তি করাচ্ছে কিন্তু গোলক ধামে যাচ্ছে তার জন্য শুধু না আমি ভক্ত সেভাবে বলে ভক্তি হয় ভক্তি করতে হবে না সাধনা করতে হবে তো সাধনা না করলে তো সেই লাভ হয় না আমি জানি আমি সেটি বলে যে আমি যে কাজ করি তো বেতন ওই সপ্তাহ শেষে আমরা যদি ওই বেতন বেতন পাওয়ার জন্য ওই লাইনে দাঁড়ায় তো আমরা কি বেতন পাবো পয়সা পাবো না করলে আপনাদের জীবন ধন্য হবে সনাতন ধারণা কি যাই না আমি কষ্ট সেটা ঠিক কিন্তু সনাতন ধর্ম কি উত্তর জয় সেটা উত্তর আমাদের পরাজয় হবে না যে সনাতন ধর্ম কি ভগবান জীবের মধ্যে প্রেমের মধ্যে প্রেম সম্বন্ধ সারা পৃথিবীতে প্রচার করার সাথে অনেক গ্রন্থ লেখেছে শ্রীনাথ ভাগ বাংলাদেশে বাংলায় অংলব্ধ আছে আপনারা করুন এইভাবে আপনারা ভক্তি সম্বন্ধে ভগবত বিজ্ঞানের সম্বন্ধে আমার যাওয়া পথ কিভাবে যাইতে হয় কোন দিকেই যাইতে হয় কি মার্গ দর্শনে যাইতে হয় এইসব পূজার যে সবচেয়ে বড় প্রচার হচ্ছে বই ভেতরে চলে তারপর ধরে গিয়ে আরো উপকার হয়ে যায় আর প্রশ্ন আছে কারো আলাদা প্রশ্ন জরুরি আছে কি ভালো প্রশ্ন যদি না থাকে এই তো মহাশয় দেহ আছে এই আমার কথা তো হরি রাম কৃষ্ণ মহাপ্রু চৈতন্য মহাপ নাম চৈতন্য মহাপুভ কৃষ্ণ নামে শাস্ত্র আছে সহস্র বিষ্ণু নাম জপ কর সমান আছে এক রাম নাম এবং চীন সমানি গোপীনাথ গোবিন্দ কেশব মাধব এবং গৌনার নাম আছে জগদীশ তারপর চৈতঞা সেটা আসলে নাম আছে কত মহাজ কখনো বলেন গোপীরা দাম দা মাধ গোবিন্দ এইসব নামে কৃষ্ণকে সম্বোধন করেন এইসব নাম কৃষ্ণের সবচেয়ে প্রিয় নিজে প্রিয় নয় সেই জন্য এইসব নাম বললে কৃষ্ণ আরো সন্তুষ্ট হয় সেই জন্য অন্ন নাম তার মধ্যে অন্নত্রম আছে আরো বই আছে না কত দূর বুঝলে আরে কৃষ্ণ <türk>